আনাস রদিল্লাহ তালাহতে বর্ণিত নাবি সাল্লি সাল্লাম বলেছেন সমস্ত খাদদের মধ্যে সারিদের যেমন মর্যাদা আছে তেমনি স্ত্রীলোকদের মধ্যে আয়সা রাদিল্লাহ তালাহা এর মর্যাদা আছে